বসমুলিল্লাহামদুলিল্লা সাল্লাহ রাসুলিল্লাহ আমরা মোটামুটিভাবে এই কয়দিনে যে জিনিসগুলো শেষ করছি আমি এই আয়োজনটা শুরু করার পর থেকে সেগুলো হচ্ছে প্রাথমিকভাবে আমরা আল্লাহ আসেন কিনা এটা নিয়ে কিছু ফুড ফর থট চেষ্টা করছি দিতে সবাইকে যদি কারো সংশয় থাকে তিনি বা তারা যেন এগুলো মিটাই ফেলতে পারেন দ্বিতীয়ত হচ্ছে রাসুল সাল সাল্লাম আল্লাহর রাসুল কিনা সেই সম্বন্ধে যদি কারো কোনো সংশয় থাকে সেগুলো কীভাবে একটা লাইন ধরাই দিচ্ছে আমরা যে কীভাবে হার্ট অ্যাপ্রোচ কীভাবে সংশয়গুলো নিরসন করবেন বা শিওর হবেন বা আরও নিশ্চয়তা লাভ করবেন তারপরে আমরা ইসলামের প্রথম স্তম্ভ শাহাদা যেটাকে বলি বা শায়দা তানি বা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া হেবাদতের যোগ্য কোনো সত্যিকারীলা নাই এবং মোহাম্মদ সালাহাল্লাম আল্লাপ্রিত রাসুল বান্দা এই এই শাহাদা নিয়ে আমরা শুরু করছিলাম আমরা খুব বেসিক থেকে শুরু করতেছি প্রায়রিটি অনুযায়ী এই সাদে আমরা শুরু করছিলাম প্রথমে এটার যে নয়টা শর্ত সরি আমরা নয়টা পড়ছি বেশিরভাগ জায়গায় আটটা পাবেন এই লেখক নয়টা বলছেন নয়টা শর্ত আমরা পড়ছি আর তারপরে আমরা আট সাদার দ্বিতীয় অংশটা বা দুই নম্বর সাদে যেটা আর্শ ওয়াসুদান্না মহম্মদান আব্দুহর রাসেলু ওইটা আমরা বিস্তারিত আলাপ করলাম যে ওইখানে কী কী ইমপ্লিকেশনগুলো কি আমি সাদা উচ্চারণ করার সাথে সাথে আমি কি কি জিনিস বলতেছি এটা আমার বুঝে বলা উচিত এবং সেটাকে ফুলফিল করা উচিত প্লাস আমার উপর কিছু অব্লিগেশন আসে যে আমি এই করব সেগুলো আমরা শিখলাম এই মোটামুটি আমাদের আমাদের গত কয়েকদিনের আয়োজন থেকে আসছে আমরা যেরকম বলছি যে আমরা একেবারে বেসিক জিনিস বলি এবং একই জিনিসের হয়তো কিছু রিপিট হতে পারে মনে হইতে পারে যে একই কথাটা শুনতেছি কিন্তু আসলে একই কথা না মানে যত দিক থেকে এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করা যায় আমরা চেষ্টা করব করতে যাতে এইখানে অ্যাবসোলুটলি কোনো সন্দেহ না থাকে বিফোর বি গো টু দ্য নেক্সট স্টেপ বা এসে যায় তো আমরা মূলত যেটা করব আমাদের আকিদাটা শুদ্ধ করার চেষ্টা করব। আকিদা মানে আগেই বলছে বদ্ধমূল ধারণা সেট অফ বিলিফস সেখানে কোনো ফ্ল থাকলে কোনো গ্যাপ থাকলে সেটাকে আমরা জানবো বুঝবো এবং সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মানুষ জান্নাতি বা জাহান্নামে হবে কিন্তু বিশ্বাসের জন্য মেইনলি আমলের জন্য না তেমন একটা মানে আমলের জন্য হবে কিন্তু তেমন একটা না মানে আমলটা হচ্ছে কিছু ছুটতেই পারে আমাদের সবারই জীবনে ওই হিসাব করতে গেলে তো আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হবে কিন্তু তারপরেও আমলের জন্য আমরা আশা করবো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইচ্ছাকৃত অবহেলা না আমাদের আমলে ত্রুটি থাকতেই পারে একটা ফেমাস আছে আপনারা তো জানেন যে রাসুল সাদালাম একজন ইসে মদিনাতে একজন আনসারি সাহাবির ঘরে একজন মহাজির সাহাবি মারা গেছে গেছেন আনসারী মার বলতে আমরা বোঝাই যারা মদিনার স্থায়ী বাসিন্দা বা মদিনাতে বসবাস করেন আর মহাজির হচ্ছেন যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন তো রাসুল সালসাম তাদেরকে তখন আর কি তখনকার ফর্দা টাইমিং এক একজনকে একজনের ভাই হিসাবে ই করে দিয়েছিলেন নির্ধারণ করে দিয়েছিলেন এবং বলছিলেন যে তারা যেন তাদের ঘর বা শেল্টার বা মানে ভরণ এগুলো শেয়ার করে ভাইদের সাথে সেভাবে মদিনার ভাইয়েরা আনসার ভাইয়েরা তাদের মহাজের ভাইদেরকে দেখভাল করতেন বা তাদেরকে সাথে রাখতেন তো এইরকম একজন মহাজির সাহেব একজন আনসার সাহেবের ঘরে মারা গেছেন তারপরে ওই আনসার বলতেছেন যে আমার এই ভাই নিশ্চিত জান্নাতি মানে উনি আসলে স্যাটিসফাই করতে গিয়ে বলছেন যে এতো ভালো উনি ছিলেন যে উনি নিশ্চয়ই জান্নাতি বললেন যে তুমি কি তোমার কাছে কি ওয়াহিনাজিল হয়েছে সামারিটা বলতেছি আমি নট দা একজ্যাক্ট টেক্সট যেটা বা নস যেটা সেটা না সামারি বলতেছি তখন ওই সাহাবি বললেন যে না কিন্তু ওনার আমল খুব ভালো ছিল তখন রসুল বললেন যে শুধু আমল দিয়ে কেউ যাবে না সাহাবিরা জিজ্ঞেস করলেন আপনিও না তখন রসুল রসুল্লাহ আল্লাম যে না আমিও না অর্থাৎ আমাদের আমল উইল নেভার বি এনাফ টু গো টু জাননা যদি আল্লাহ আমাদেরকে গ্রেস না দেন বাট এটা ঠিক যে অ্যাটলিস্ট তো আমাদের থার্টি থ্রি পাইতে হবে বা ফর্টিতে যদি পাশ বা আগের দিনে থার্টি থ্রিতে পাস ছিল তাহলে থার্টি পাইতে হবে বা টোয়েন্টি ফাইভ পাইতে হবে এখন যদি থ্রি পাই তাহলে তো আর পাস করার কোনোই নেই সেটা মনে রাখতে হবে সব কিছুর বেলায় সেটা প্রযোজ্য আমলের বেলায় প্রযোজ্য আর আকিদার বেলায় তো নাইনটি নাইনও না হানড্রেড হইতে হবে অর্থাৎ শুদ্ধ আকিরা হইতে হবে এটা বলতেছি যে মানুষ জান্নাতি এবং জান্নামি হবে আকিদার জন্য এখানে একদম একদম শুদ্ধটা হইতে হবে কারণ না হলে সমস্যা আসে আকিদার ত্রুটি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হইলো যে আপনি টেকনিক্যালি হয়তো মুসলিমই না বা এরকম একটা পর্যায়ে চলে গেছেন এই জন্য আমরা আকিদার ফ্লগুলো জানবো আকিদার করণীয় বর্জনীয় কোথা থেকে নিব কার কাছ থেকে নেব কীভাবে নিব সেট অফ বিলিফ আবার বলতেছি আল্লাহ সম্বন্ধে কী বিশ্বাস হবে আমাদের রসুল সম্বন্ধে আল্লাহ কিতাব সম্বন্ধে অমন্ত বিল্লা মালায় কেটে আল্লাহর ফেরস্তার সম্বন্ধে কী বিশ্বাস হবে কুসুবিহি কিতাব সম্বন্ধে কী বিশ্বাস হবে রসুলি তার রসুলগণ সম্বন্ধে কী বিশ্বাস হবে বলিয়ামলা আকারি আকার সম্বন্ধে কী বিশ্বাস হবে এবং কাদার খাই রিসাদি তাকদির সম্বন্ধে কী বিশ্বাস হবে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে সোর্স মাত্র দুইটা কোরআন এবং নবাহি এত এটা কারো কারো ইশতেহাত কারো কী বলে কারো মতামত কারো ফিলসফি কারো ধ্যান ধারণা আমার মনে হয় আপনার মনে হয় এইসব থেকে হবে না সুতরাং আমরা ঘুরে ফিরে ওইটার উপর ইম্পর্টেন্স দেবো এবং ওইটা নিয়ে আমরা অনেক দিন অনেকক্ষণ বা অনেক সময় নষ্ট করব বা অনেক সময় মানে ইউটিলাইজ করব। সো দ্যাট আমরা বেসিকটা আমাদের ঠিক থাকে তারপরে ধরেন আমল করার চেষ্টা করবো যথাসাধ্য আজকে আমাদের মসজিদে মাগরীবের আগে আমাদের এখানকার মসজিদের লোকাল লিমাম যিনি উনি মগরীবের আগে আজানের পরে এবং ইসের আগে কিছু কথা বলেন ভালো কথা বলার চেষ্টা করেন তো আজকেই যেন নামাজের কথা বলতেছিলেন যে নামাজি যেন হয় প্রত্যেক ঘরে ঘরে নামাজি হবে এবং তাদেরকে খুব মানে কি বলবো আবেগময়ী আগে আবেগময় বক্তৃতা দিচ্ছিলেন কিন্তু এই দেশে বা অন্যত্র অনেকখানি যেটা মিস করে সেটা হচ্ছে যে এই নামাজি হতে কোনো মিনিং নাই যদি তার বিশ্বাসটা শুদ্ধ না হয় এই আমরা বিশ্বাসটা শুদ্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ আগামী কয়দিনে আমি যে আমি যে এটা মেনটেন করি আমি যে সিরিয়ালটা মেনটেন করি বা যে তারিফ বা যে অর্ডারে আমি সাধারণত কথা বলি সেই অর্ডারে এখন আমরা নেক্সট শিখব হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয় অথবা ইসলাম বিনষ্টকারী বিষয় আমরা জানলাম যে কী করে আমরা ইসলামে দাখিল হব সেটি শুধু আমরা জানছি ইসলামের পাঁচটা স্তম্ভের ভিতরে আমরা কিন্তু আর বাইকগুলো নিয়ে আলাপ করিনি এখন শুধু প্রথমটা করলাম যেটা ছাড়া আর কিছু নাই মানে যেটা যেটা যদি ঠিক না থাকে তাহলে বাকি আর কিছু ঠিক নেই সেটা নিয়ে আমরা আলাপ করলাম যে আসাদুল্লাহ আলাহ আরশাদ বললাম যে এটা হচ্ছে আপনার একটা পাঁচতালা বিল্ডিংয়ের মতো যার একতলা যদি আপনি ভেঙে ফেলেন বা একতলা যদি এক্সিস্ট না করে আপনার পুরো এক্সিস্ট না সুতরাং পর্যায়ক্রমিকভাবে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ এইভাবে যাবো সরি পাঁচ এক দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রথমে আমরা শাহাদা করব করবো তারপরে সালাদ তারপরে জাকাত তারপরে শ্যাম বা রোজা তারপরে আমরা হাজের কথা বলব বা যখন ইসলামের কথা বলতে যাব তখন আর এই প্রথম যে স্তম্ভটা বললাম এর ভিতরেই কিন্তু আবার ওই ইমান আসতেছে আকিদা আসতেছে সব কিছু আসতেছে তাহলে এটা পারনে হয়ে আমরা অন্য কিছুতেই যেতে চাই না এখন আমরা যেটা শিখব বলছিলাম যে এটা হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয় বা নওয়াকিদুল ইসলাম বিনষ্টকারী বিষয় বল না কেউ বা নওয়াকিদুল ইসলাম এখানেও বিভিন্নভাবে স্কলার এটাকে সাজিয়েছেন কোন স্কলার এটাকে বারোটা পয়েন্টে বলছেন কোন স্কলার এটাকে দশটা পয়েন্টে বলছেন কেউ বিশটাতেও বলছেন নানাভাবে সাজিয়েছেন আমরা যেখান থেকে পড়ব বা যেখান থেকে জানবো সেখানে আসলে বারোটা পয়েন্টে এটাকে ই করা হয়েছে তো আমি প্রথমে আপনাদেরকে পয়েন্ট পয়েন্টগুলো বলে দিব যাতে আমি যদি মরে যাই বা আপনারা যদি আর না শুনতে পারেন এই এই লেকচার বা এই সিরিজটা তাতেও আপনাদের অন্তত পয়েন্টগুলো জানা হয়ে যাবে যে বারোটা পয়েন্ট কোন বারোটা পয়েন্টে মানুষের ইমান ইসলাম নষ্ট হয়ে যায় এবং এগুলো জানা জরুরি এই জন্য যে কোনো একটা জিনিস যেমন যেমন ইসলামে দাখিল হইলেন আপনি যেভাবে জানবেন আপনি ইসলামে প্রবেশ করলেন আপনি জানলেন যে এই করে প্রবেশ করলাম এবং কি করলে আপনার ইসলামটা ভঙ্গ হয়ে যাবে এটা জানাটা খুব জরুরি তা সব জিনিসের ব্যাপারে এটা যেমন ধরেন মানে রাত রাত যদি বা দিন যদি আপনার যেন আলো জানলে আধার জানতে হবে আলোকে সত্যিকারভাবে বুঝতে গেলে আধারও বুঝতে হবে আপনার একটা আমরা উদাহরণ দিই প্র্যাকটিক্যাল লাইফের উদাহরণ যে আপনি একসাথে অজুধ অথবা পবিত্র অথবা অপবিত্র এবং অপবিত্র দুটা থাকতে পারেন না আয়দার আপনি পবিত্র আছেন অথবা আপনি অপবিত্র আসেন সুতরাং আপনি পবিত্রতা কীভাবে অর্জন করতে হবে মানে অজু করে কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে সেটা যেভাবে জানতে হবে কারণে চলে যেতে পারে সেটাও আপনাকে জানতে হবে তা নাহলে আপনি একবার করে বাসাতে পারিস সারাদিন এখানে সেখানে ঘুরতেছেন নামাজ পড়তেছেন কিন্তু আপনার মিনিটের ভিতরে আপনার চলে গেছে আপনি জানেন না আপনার সমস্ত নষ্ট এবং আপনি হারামে যদি সালাদ আদায় করেন তবুও এটা মিনিংলেস আপনার জন্য কারণ মসজিদুল হারামে আমরা জানি যে এক সালাদ এক লক্ষ সালাদের সমান আপনি মনে করতেছেন যে আপনি কত বড়ো একটা কাজ করলেন কত সবের কাজ করলেন কিন্তু আপনার কোনো হচ্ছে না বিকজ আপনার উদু নাই আমাদের সমস্ত সৎকর্মের মূলে হচ্ছে ইমান থাকাটা ইসলাম থাকাটা আমরা মুসলিম আমরা মোমেন বা আমাদের ইমান আছে আমরা ইমানের উপর আমাদের ইমানই যদি নষ্ট হয়ে গিয়ে থাকে ওয়ে ব্যাক মানে ধরেন বিশ তিরিশ চল্লিশ বছর আগে বা যার যেরকম বয়স অনেক হয়তো আমাদের ইমান নষ্ট হয়ে গেছে একটা কারণে আমরা জানিও না সেটা অজ্ঞতার অজুহাত একটু থাকতে পারে কিছুক্ষণ হয়তো মানে মানে কারো কারোবেলায় হয়তো কিছুক্ষণ চলতে পারে বা কোনো কোনো কেসে চলতে পারে কিন্তু আমাদের জন্য অজ্ঞতার অজ্ঞতার অজুহাতের আসলে স্কোপ নাই কারণ আপনি জানবেন আস্তে আস্তে জানবেন যে আল্লাহ খুব নিকট আত্মীয়দের কিন্তু অজ্ঞতার অজুহাত খাটে নেই তারা তো আহল ফাতরা ছিলেন আহল ফাতরা মানে দুই নবীর মাঝখানের যারা তারা ছিলেন মানে ঈসা আলাইসাল্লামের পরে আল রাসুলামের আগে পাঁচশো সত্তর বর্ষরের একটা গ্যাপ আছে এই সময় যারা জন্মগ্রহণ করছেন তাদের একটা অজুহাত আছে ভ্যালির অজুহাত আছে যে তারা নবী নবীকে পান নাই বা নবীর বাণী তাদের কাছে পৌঁছে নেয় ইত্যাদি ইত্যাদি তা সত্ত্বেও আমরা পরে শিখব যে রাসুল সাল্লাহ সাল্লামের খুব নিকটাত্মীয়দের কিন্তু এই অজ্ঞতার অজুহাত খাটে নাই কেন খাটে নাই বিকজ ওই সময় আহলে কিতাবরা ছিল একেশ্বরবাদীরা বা মনোথিস্টিক রিলিজিয়ান ছিল অথবা দিনে হানিফ ছিল মক্কায় সুতরাং তাদের তাতে শুনছেন এক আল্লাহর কথা শুনছেন বা শীত হইতে হবে আল্লাহর জন্য এই বাদটিগুলো শুনছেন সেই জন্য কিন্তু তাদের এই অজুয়ারটা খাটে নেই তাদের অজুহাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই এটা আমরা পরে শিখব পরে জানবো দলিল সহ পরে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা আমরা এই জন্য ভয় করব যে আমার আমরা যে একটা অজুহাত দেখাবো যে আল্লাহ এটা জানি নাই এটা বুঝি নাই এটা এটা শিখি নাই এটার স্কোপটা খুব কম আর আমরা তাহলে খেয়াল করে শুনি ইনশাল্লাহ পয়েন্টগুলা যে বারোটা পয়েন্ট ইমান বিনষ্টকারী বিষয় ইসলাম বিনষ্টকারী বিষয় এক নম্বর কোনো রকমের বড়ো শের শীত দুই প্রকার বড়ো শীত ছোট শীত আমরা পরে আলোচনা করব ডিটেলসে যখন যাব কোন প্রকার বড়ো শীত করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনারা মুসলিম থাকবেন না তারপরে বলতেছিলেন আল্লাহ এবং আপনার মাঝখানে কাউকে যদি মধ্যস্থাগারি মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার ইসলাম আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনি মুসলিম থাকবেন না অথবা মানে ব্রাইট যে থাকবেন না অজ্ঞতা রজুয়াত যদি খাটে এটা আল্লাহ জানেন আমি জানি না এটা খুব ডিফিকাল্ট একটা জিনিসটু যে কার আমি তো জানতাম না বা আমি তো শুনি নাই আপনি আমি একদম ভরা মসজিদকে জিজ্ঞেস করছি অনেক কটা মসজিদে জিজ্ঞেস করছি যে রাসিউল সাল্লাহামের সেকেন্ড ওয়াইফের নাম কি বুড়া মানুষ আমার বয়স আমার চেয়ে বেশি বয়সের মানুষ সবাই মুক্ত চাচারি করতেছেন তারপরে যে হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম সবাই মুখে একটা হাসি বিরা মানে মানে ওয়াইড ওয়াইড স্মাইল আর কি যেটাকে বলে মুখটা ওয়াইড হয়ে গেল এবং হাসি সবাই জানে মেহের রাসুল সাহন তা যে লজ্জার কথা চিন্তা করেন যে আমরা রসুলসালসামের ওয়াইফ এখান থেকে যে আমাদের প্রায়োরিটি কি তো এটা অনেক অনেক একটা ব্যাপার যে আমরা আমরা জানি কথা বললে চলবে না সেই আমরা জেনে নিবো যদি তাড়াতাড়ি সম্ভব ফার্স্ট পয়েন্টটা বললাম বড় শীত সেকেন্ড পয়েন্টটা বললাম যে আপনার এবং আল্লাহর মাঝখানে কালকে মধ্যস্থ থতা থাকার মনে করা তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যেহেতু ইসলাম বা নষ্ট হয়ে যাবে তিন নম্বর হচ্ছে যে নন মুসলিমরা অর্থাৎ অমুসলিম আমি কালকে কালকে আবার পরশু কথা বলছিলাম পৃথিবী দুইটা ভাগে বিভক্ত দারুল ইসলাম দারুল কুফর অথবা দিন ইসলাম দিন আল মানে হয় আপনি মানে পৃথিবী দুইটা দিন আছে সেই বিদায় হাজের মাঠে যখন আল্লাহ বললেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের আমি কমপ্লিট করে দিলাম বা পারফেক্ট করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম তারপরে দুনিয়াতে মাসের দিন দিনাল ইসলাম দিনাল আপনি হয় মুসলিম নয় কাফিল আর কোনো আর কোনো মাঝামাঝি কোনো গ্রে এরিয়া ব্ল্যাক হোয়াইট বা হোয়াইট ব্ল্যাক তো জন্য এটা একটা ইমান বিনষ্টকারী বিষয় আপনি যদি অমুসলিমদেরকে বা অবিশ্বাসীদেরকে অবিশ্বাসে মনে না করেন আপনি যদি মনে করেন তারাও ঠিক আছে আমিও ঠিক আছে তাদের করে ঠিক আমার করে আমি ঠিক এটা অনেক মুসলিম বলে থাকে অজ্ঞতা বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন চার নম্বর হচ্ছে এটা বিশ্বাস করা যে রাসুল সালাসাব যা নিয়ে আসছিলেন অর্থাৎ যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে সুপিরিয়ার কোনো জীবন ব্যবস্থা আছে বা বেটার কোনো জীবন ব্যবস্থা আছে আসলে তাকে ওইটাকে রিপ্লেস করতে পারে মতো ইকুয়াল হলেও কোনো জীবন ব্যবস্থা আছে এটা মনে করা আর পাঁচ নম্বর হচ্ছে দিন ইসলামের অবিচ্ছেদ্য অংশ যেটা সেটাকে অপছন্দ করা এমনকি যদি আমি নিজে সেটা করিও অনেক সময় দেখা যাবে একটা মানুষ একটা জিনিস করতেছে বাধ্য হয়ে বা কোনো একটা চাপে বা কোনো একটা সামাজিকতার কারণে কিন্তু সে মনে প্রাণে সেটাকে অবিশ্বাস করতেছে বা সরি মনে প্রাণে সেটাকে অপছন্দ করতেছে অবিশ্বাস না সরি অপছন্দ করতেসে নম্বর পয়েন্ট হচ্ছে দিনের কোনো কিছু নিয়ে হাসি ঠাট্টা কর আপনি দেখবেন কার্টুন বা বা নাটকে বা টকশোতে দিনের জিনিস হাসি ঠাট্টা প্রচুর হয় এটা যদি কেউ করে তার তার এবং নষ্ট হয়ে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে সাত নাম্বার হচ্ছে কোনো ধরনের ম্যাজিক তন্ত্র মন্ত্র জাদু টোনা ইত্যাদি করা বা ইত্যাদির কাছে যাওয়া অর্থাৎ ইত্যাদি রিসোর্ট করা যেটা আমরা বলি ইত্যাদির কাছে স্মরণাপন্ন হওয়া আচ্ছা আট নাম্বার হচ্ছে কাফেরদেরকে সাপোর্ট করা বিশ্বাসীদের এগেনস্টে কাফেডদেরকে বা অবিশ্বাসীদেরকে সাপোর্ট করা এবং তাদের প্রতি আনুগত্য জ্ঞাপন করা এবং তাদেরকে নিজের আনুগত্য লয়ালি লয়্যালিটি যেটা আমরা বলি এলিজিয়েন্স যেটাকে বলি সেটা তাদের কাছে জ্ঞাপন করা রাজার জন্য মুসলিম আগে তাদের একজন নিজেকে ভাবা তাদের কাছে আনুগত্য করা তাদের কাছে লয়্যালিটি তাদেরকে লয়ালিটি দেওয়া বা নিজের আনুগত্য জ্ঞাপন করা নয় নম্বর এটা বিশ্বাস করা যে কোন কোনো মানুষের শরীয়ত না মানলেও চলবে কোন কোনো মানুষের শরীয়ত না মানলেও চলবে দশ নম্বর দিন থেকে মুখ ফেরায় নেওয়া by not learning and applying even the essential aspects of the religion shikhlen na ar apply korlen na hotta boshyokiyo jinish gulo bishesh kore ekhaner bitor extension e alben nijer chele meke shikhlen shikha, uh, for example, আমরা কালকে বলতেছিলাম বলে তার আগে বলছি যে কোরআন বলে একটা গ্রুপ আছে যারা কোরআন মানের শূন্য মানি না এই যে শূন্য সুন্না কিন্তু অবিচ্ছেদ্য অংশ এটা না মানার কোনো উপায় কিন্তু কেউ যদি মনে করে যে আমি সব মানি কিন্তু আমি শূন্য মানি না তাহলে সে আদমসিদ থাকবে না অথবা ইসলাম থেকে বের হয়ে যাবে আর বারো নম্বর পয়েন্ট যেটা এটা মতে না এটা হচ্ছে যে সালাদ পরিত্যাগ করা এটা সব আলেমের মতে না বাট স্ট্রিক্টের আলেম যারা বা শুদ্ধতর আলেম যারা তারা সেটা মনে করেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে ঠিক এইভাবে বলা হয় না কথাটা একটু বলা হয় বা তারা সেটা মনে করেন তাহলে এই ১২টা পয়েন্ট আমরা কি আবার রিপিট করব নাকি মানে যখন বিস্তারিত পড়বো তখনই করবো আমরা না হয় চট করে আবার একটু রিপিট করি একটা হচ্ছে কোনো রকমের কোনো ধরনের বড়ো এবং আল্লাহর মাঝে মধ্যস্থতা করে মনে করা তিন নম্বর হচ্ছে কাফিলদেরকে কাফের মানে না করা চার নম্বর হচ্ছে আল্লাহ আসালাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন বা যে হৃদায়ত নিয়ে আসছিলেন দিক নির্দেশনা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার কোনো কিছুকে মনে করা বা তা রিপ্লেস করতে পারে মতো কোনো কিছুকে মনে করা পাঁচ নাম্বার হচ্ছে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশ অপছন্দ করা এমনকি আপনি নিজে যদি সেটা করেন চার নম্বর হচ্ছে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা সাত নম্বর হচ্ছে তন্ত্রমন্ত্র জাদুটনা ইত্যাদি করা আট নম্বর হচ্ছে অবিশ্বাসীদেরকে মুসলমানদের বিরুদ্ধে অবিশ্বাসীদেরকে সাপোর্ট করা সমর্থন করা অথবা তাদের কাছে তাদের প্রতি আনুগত্য জ্ঞাপন করা তাদের আপনার আনুগত্যটা তাদের কাছে আর তাদের প্রতি নয় নম্বর হচ্ছে কোন কোনো মানুষের শরীয়ত ফলো না করলেও চলবে বা শরীয়ত না মানলেও চলবে দশ নম্বর হচ্ছে না শিখে এবং না প্র্যাকটিস করে দিন থেকে মুখ ফিরায় মানে এর মাধ্যমে দিন থেকে মুখ ছেড়ে না এগারো নম্বর হচ্ছে যেটা পার্ট অফ দিন সবাই জানে যে এটা পার্ট অফ দিন সেরকম কোনো কিছুকে অস্বীকার করা যেমন আমি বললাম সুন্দর কথা বললাম আপনাদের আর বারো নম্বর হচ্ছে সালাদ পরিত্যাগ করা এটাই আমরা এখন আগামী কয়েকটা সেশনে ইনশাল্লাহ ই করে পড়ব আপনার একটু বিস্তারিত পড়ব এখন তো জাস্ট শিফ করে গেলাম বারোটা পয়েন্ট বললাম আমরা একটু একটু করে শুরু করব প্রথমের পয়েন্টে ছিল শিল্প কোনো প্রকার বড়ো শেখ এই শিল্পের কথা যার আগে বলতে হবে যে শীত দুই ধরনের হয় বড়ো শিল্প ছোটো শিল্প এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা জানা ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যাবে যে আপনি ডিস্টিংশ করতে পারতেছেন না বড়ো না ছোটো বা নিজের বেলায় যখন লাইফে আসবে বা সন্দেহ লাগবে একটা ছোট শিল্পও কিন্তু বড়ো শীত হয়ে যেতে পারে মানে যদি আপনি জাস্ট ডিপেন্ডিং অন আপনি কি মনে করতেছেন তার উপরে এগুলো আমরা আগে জানি নাই বা এগুলো সুযোগ হয়নি আমাদের কিন্তু আসলে পয়েন্টগুলো খুব ফাইনাল যেমন ধরেন সকল রোগের শিফা দেন কে আল্লাহ সকল রোগের আরোগ্য কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর ব্যাপার আর কেউ আরোগ্য দিতে পারে না ঠিক আছে আচ্ছা আপনি মনে করলেন কিন্তু মেডিসিন যেটা আমরা বলি সেটা তো আল্লাহ সৃষ্টি করছেন এটা কি আল্লাহ একটা অশ্লিলা হিসাবে বা একটা স্বভাব বা একটা কারণ হিসেবে কার্য কারণ বলি না আমরা একটা হিসাবে আল্লাহ সৃষ্টি করছেন যে প্যারাসেটামল আমাদের মাথা ব্যথা কমবে সৃষ্টি করছেন কে আমার রোগ সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ আমাকে সৃষ্টি করছেন আল্লাহ প্যারাসেটেমল যেভাবে বানাইছে তারও সৃষ্টি করছেন আল্লাহ সুতরাং আল্লাহ সব সৃষ্টিকর্তা এবং তিনি এটাকে একটা নিয়ম বানাই দিয়েছেন যে এই এই ওষুধে এই কাজটা হবার কথা এখন আমি যখন ওষুধটা খাচ্ছি আমি ভাবলাম যে ওষুধ আল্লা মানে আলটিমেটলি আল্লাহ ই করেন কিন্তু ওষুধটা আমাকে আরোগ্য দান করতেছে এটা হবে ছোট শিল্প আর আমি যদি মনে করি শুধু ওষুধটাই আমাকে আরোগ্য দান করতেছে আল্লাহর কোনো চ্যাপ্টারই নেই এখানে তাহলে হবে বড়ো শিল্প আর আমি যদি মনে করি যে ওষুধটা আল্লাহ দিস যাতে আমি এটা গ্রহণ মানে গ্রহণ করি অ্যাজ এ অ্যাজ এ মিন্স এজ ওয়ান অফ দ্য মিনস অফ মানে ভালো হওয়ার জন্য বাট আরোগ্য আল্লা চাইলে আসবে না আসবে না মানে আর আল্লাহ আরোগ্য দেখা তাহলে আমার কোনো সমস্যা নেই তাহলে দেখেন আর ফাইনাল পয়েন্ট আছে এগুলো চিন্তা করা উচিত কিন্তু আমরা অনেক সময় আল্লাহ মাফ চাবো যে এখন এখানে অজ্ঞতার কখন খাবে যদি আপনার মনের ভিতরে জিনিসটা না থাকে তাহলে খাটবে এটা আমরা পরে পড়বো আলাদা করে জি মোমেন বান্দা অজ্ঞতা বশত একটা কুফর বা কথা বললে সে কাফের বা মশিক হয়ে যায় না এটা আমরা পরে পড়বো এটা আলাদা জিনিস এটা অজ্ঞতা বসত আপনি একটা কথা মুখ দিয়ে বাইরে হয়ে গেছে বা একটা কথা বলে ফেলছেন তাদের একটা খুব কমন উদাহরণ হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চা যাদের আমাদের সবাই ছিল বা আছে তারা যখন অসুস্থ হয়েছে বা কেউ করে মাঠা ফাটা বা কেউ অ্যাক্সিডেন্ট করছে আমরা ফার্স্ট কি চিন্তা করি আমরা প্রথমে চিন্তা করি টেলিফোন ডাক্তার না আমরা কখন আল্লাহর কথা চিন্তা করি মারাত্মক ব্যাপার কিন্তু মানে খুব চিন্তার ব্যাপার আছে এবং আমরা কী করি ডাক্তারকে যখন টেলিফোনে পেলাম ডাক্তার সাহেব আমার বাচ্চাটা এমন ব্লিডিং হচ্ছে হচ্ছে বাঁচবে না ডাক্তার আপনার বাচ্চাকে বাঁচাতে পারে না আর ব্রিডিং আপনার বাচ্চাকে মারতে পারে না দুইটাই আল্লাহ তরফ থেকে আসতে এই বিশ্বাসটা একদিনে আসবে না এটা কনশিয়াসলি মনের ভিতর পথিত করতে হবে যে সমস্ত একটা কথা বলা হয় যদি আমি আল্লাহকে ডিফাইন করতেছি না আল্লাহকে বলা হয় আনকজড কজ অফ অল রিয়েলিটি সকল বাস্তবতার কারণ হচ্ছে না আল্লাহ তার কোনো কারণ নাই আনকজড কজ অফ অল রিয়েলিটি সব কিছুর কারণ আল্লাহ কিন্তু আল্লাহর কোনো কারণ নেই সুতরাং আমি ভালো হচ্ছি আল্লাহ ভালো করতে আমি আমি অসুস্থ আল্লাহ অসুস্থ বানাইছেন কোনো কারণ বসত হ্যাঁ মানে এখন কথা হচ্ছে যে আলটিমেটলি আল্লাহ করছেন এখন একজন ওয়েস্টার্ন স্কলার মাইকেল টফটে ওনার নাম আমেরিকান প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড উনি খুব সুন্দর একটা জিনিস যে কোনো কিছুর একটা ইমিডিয়েট কারণ থাকে একটা স্পিরিচুয়াল কারণ থাকে একটা অ্যাবসলিউট কারণ বা আলটিমেট কারণ থাকে এটা বলতে গিয়ে অনেক একটা উদাহরণ দিয়েছেন মেঘের যে আমরা মেঘের বৃষ্টির কারণ কি দেখতেছি আকাশ ক্লাউডি হয়েছে সেই ক্লাউড থেকে মেঘ ঝরে পড়তেছে এটা হচ্ছে ইমিডিয়েট কারণ আচ্ছা স্পিরিচুয়াল কারণ কি আল্লাহ বলছেন ফিরেস্তারা ফেরেস্তারা মেঘকে পরিচালিত করে নিয়ে আসে এটা হচ্ছে স্পিরিচুয়াল কারণ আর আলটিমেট কারণ হচ্ছে যে আল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহর অনুমোদনে আল্লাহর কথায় আল্লাহর ডিজাইনে আল্লাহর কার্যকারণে কারণে মানে যে যাই বলেন সব কিছু আল্লাহ সে তার সে কারণে মেঘ এবং বৃষ্টি হয় দুটোই এইভাবে চিন্তা করা আর কি এই আমি একটু ই বললাম আপনার শাহাদার ইটা একটু বলে নিলাম যে আপনার বলা দরকার এটা যে স্যারি শাহাদা বলতেছি আমি এই আপনার সেরকের ক্লাসিফিকেশন মাফ করবেন ডিস্ট্র্যাকশন সেরকের ক্লাসিফিকেশন বলে নিলাম যে বড়ো শিখ ছোটো শিখ দুটা আসে আমরা এখানে যেটা মেন করতেছি সেটা আসলে বড়ো কি ইয়ে করতেছি আমরা আমরা আমাদের ইমান নিয়ে খুব নিশ্চিন্ত থাকি এটা একটা বড়ই বড়োই করুণ একটা ব্যাপার আমি একদিন নিউ ইয়র্কের সাবহতে যাচ্ছিলাম একটা খ্রিশ্চান অ্যাভেঞ্জেলিস্ট আমার মনে নেই কোন ডিনোমিনেশন এসে সে ওই সাবতে উঠছে উঠে বলতেছিল যে We, we Christians are just fooling ফুলিং আওয়ার সেলস আমরা মনে করি যে অটোমেটিক্যালি আমরা জাননাতে চলে যাবো সে কিন্তু একদম মানে ইসলামী লাইনে কথা বলছি জিসাস সেফ সালভেশন এগুলো বলে আমরা নিজেদেরকে বোকা বানা গেছে এবং বোকা স্বর্গে বসবাস করতে তারপরে সে যেটা বলে যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি হি হ্যাজ টু কোয়ালিফাই ফর জান্নাত মানে তাদের জান্নাত যেটা সেটা যেটাই বলতেছে সে এই কথাটা কিন্তু ইসলামের সত্যি আমরা আমরা কিন্তু এই জিনিসের ভিতরেই পড়ে আসি চিলড্রন অফ যারা ইসরায়েলিয়ার মানে বনি ইসরায়েল বলা হয় তারা তাদের কথা যে ই বলছেন কিন্তু কোরআনে বলছেন যে তোমাদের তোমরা তারা মনে করে যে অল্প কয়দিন তাদেরকে কি অথরিটি দেওয়া হয়েছে তাদের কী দলিল দেওয়া হয়েছে তাদের কি ওয়াহি আসছে মানে এই জন্য কথা আল্লাহ জিজ্ঞেস করছেন সিমিলার থিমের কথা আর কি তারপরে ওই জুমাতে আসে যে তারা মনে করে যে অন্যদের চেয়ে আল্লাহ রাউলিয়া তারা নিকটতর তো আল্লাহ বলছেন যে তাই যদি হয় তাহলে তোমরা মত ই করো তোমরা মৃত্যু চাও তোমরা যদি আল্লাহ এত কাছে হও তাহলে আল্লাহর কাছে মৃত্যু চাও তারপরে আল্লাহ বলছেন কোনোদিন না তারা ইত্যাদি আর কি যাই হোক তো চিল্ড ফিজরা যারা তারা কিন্তু এই জিনিসটার জন্য মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে এখনও তারা মনে করে তারা চোষ দেন আল্লাহর আল্লাহর একদম বাছাই মানুষ অন্যদেরকে তারা জেন্টালস বলে বা অন্যদেরকে তারা তুচ্ছতা ছিল করে এবং তারা ইসরায়েল মানে বনি ইসরায়েল হওয়ার জন্যই তারা জান্নাতে প্রবেশ করবে এইটা তারা মনে করে যেটা একটা বোকা স্বর্গে থাকা আসলে তো এখানে আয়াত কোর্ট করতেছেন সোরা আলী ইমরান চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন দিস ইজ বিকজ দ্য সেই দ্য ফায়ার শ্যাল নট টাচ এস বাট ফর এ নাম্বার অফ ডেজ যের বললাম একটু গল্প কিছু দিন and that which they used to invent regarding their religion has deceived them ebong tara tader din sombondhe je invent korche abishkar kore niche eta taderke deceive korche dhoka dishe tara bhoka shonge chilo je agun taderke olpo jai korina keno olpo shomoy agun tatch korbe aar korbe na christian ra seta bhabe je jesus <laughs> taderke saves jesus tader ki kore niye jabe এখানে বলতেছেন যে অ্যান্ড বোট দ্যুজ অ্যান্ড খ্রিশ ইহুদিরা এবং খ্রিশ্চিয়ানরা উভয় দলই বলতো উই আর দ্য চিলড্রেন আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং তার ভালোবাসার পাত্র সে ওয়াই দেন হি পানিশ ইউ ফর আল্লাহ রসুলকে আল্লাহ বলতে বলছে বলো যে কেন তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের পাপের জন্য শাস্তি দেন না ইউর বাট হিউম্যান বিংস অফ দোজ হি হ্যাজ ক্রিয়েটেড তোমরা হচ্ছ জাস্ট মানুষ সাধারণ মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন তাদের মতো মানে লাইক অল আদার্স আর কিছু জায়গা আছে নম্বর নম্বর নম্বর আমরা এই ভূমিকাটা পড়তেছি এই জন্য যে আমাদের ভিতরে অনেকেই আমরা প্রকাশ্বর্গে বাস করি আমরা মুসলিম আমার তো কোনো চিন্তা নাই এই চিন্তা ঢোকানোর জন্য প্রথমে এটা তারপরে ইনশাল্লাহ আমি যদি আমি শিল্পের কথা একটু বলছি ছোট শিখ বড় শিখ প্রসঙ্গত কিন্তু ওইখানে যাওয়ার আগে আমার এই ভূমিকাটা দিয়ে নেওয়া উচিত ছিল সেটা আমি এখন দিলাম আজকের জন্য আর আমি আগাচ্ছি না ইনশাল্লাহ আগামী দিন বাকি এই অংশ থেকে শুরু করবো সু ভাইনকাল্লামিকাশাল আল্লাহলাম তার সাথে কত বিলাইক আমরা যে শুনলাম এর ভিতরে ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহ আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সাজানের তরফ থেকে আসসালামু আলাইকুম